السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والعمباد عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل أن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه ومن ما من اين اكتسبا فيما انفقه وما دعملا فيما علم راه الترمذي وغيره وهو حديث حسن الآن كيامة دير على جونار بشيحولو كيامة دير پاس যখন অত্যন্ত কঠিন অবস্থা হবে সূর্য এক মাইল দূরে থাকবে মানুষ ঘামে সাঁতরাবে কেউ কারই পরিচয় নিবে না কাউকে কেউ এক যাররা দিয়ে সাহায্য করবে না যেই ক্যামতের মাঠে জান্নাত এবং জাহার নামকে হাজির করা হবে জাহার নাম হংকার ছাড়বে जहान नाम के का हाथ काम हाथे दल्लासा मानुषे निकी एवं पाप मपार फुलसर जहां नाम स्थापित करा कठिन एक, एक मुहूर्े महान रबुल आलमीन कहार नाम धारण करब विचार महान रब्बुल्ला आलमीन सवार एकता कर एकदल हो जाना एकदल जहान नामी अल्लाह रबुल आलमीन से ही क्या मानुष के प्रश्न करबंधन उत्तर एर पर निर्भर करा फिल कर जार नाम जरा पास कर अबुल्ला मसूद रजियाल्लाह तला आनुख वर्णित नबी अली बर्णना करें आल्ला हबीब मुहम्मद रसील्लामेंजुलू قاد مبنى ادم يوم القيامه بني ادمের প্রতি সন্তানের দুই পা কিয়ামতের মাঠে বিন্দু পরিমানে সামনে পিছনে দানে বামে নড়চড় করার কোনোই অবকাশ থাকবে না من عند ربه حتى يسال عن خمس যতক্ষণ পর্যন্ত পাঁচটি জানি না আমুল্লা আসবে না বামে আসবে যার নাম হাজির করা হয়েছে যার নাত হাজির করা হয়েছে এই কঠিন দিনে পাঁচটার উত্তর আমি পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে যদি এই দুনিয়া আমরা প্রস্তুতি গ্রহণ করি তাহলেই সম্ভব হবে আখেরাতে এর উত্তর দেওয়া কারণ কোন ছাত্র পরীক্ষা হলে লেখাপড়া করে পাশ করা দুনিয়াতে দুনিয়াতেই সম্ভব না অথবা আখেরাতে তো কোনো সুযোগই নাই। युनियां हले तो एक बे जरा हले थे तेकू फाँकि फुकी दिए वो शक्ति देखिए अमुकर बेटा अमुक तमक क्यों कि चलो ना को लेख नाई को सूझ नहीं करना यह दुनिया क्यों सहा दो चार मार्के कई सहाज्य करार मत कारो अवकाश नहीं सबाई बोलने नाफसि नाफसि এখানে একটা কথা বলে রাখা ভালো অনেকে আমার দেশে বলে সবাই বলবে পরিচয় নিবে না মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু কত কিছু এই দুনিয়াতে কাজে লাগে কিন্তু আখেরাতে কেউ কাজে লাগবে না প্রথম প্রশ্ন আন অমরিহ ফিমাফনা বয়স সম্পর্কে কোথায় এই বয়সটা তুমি কাটিয়েছ সাবালক হয়েছে মানুষ হতে বারো বছর তেরো বছর স্বালক হওয়ার কিছু আলামত আছে কিছু ছেলেদের কিছু মেয়েদের কিছু উভয়ের কিছু আলামত আছে উভয়ের কিছু আলামত আছে মেয়েদের জন্য নির্দিষ্ট কিছু আছে ছেলেদের জন্য নির্দিষ্ট কোনো কিছু যদি আলামত না পাওয়া যায় তাহলে ১৫ বছর বয়স হলে বুঝতে হবে সাবালক হয়ে গেছে সাবালক হওয়া পর্যন্ত কলম বন্ধ আল্লাহ নবী আলী সালাতাম বলেন রফি আল কালাম আনসাল তিনজনের কলম বন্ধ তার মধ্যে একজন ওয়ান ইসি হাত্তা ইয়াহতালিম ও হাত্তা ইয়াবুলো শিশু সন্তান যখন পর্যন্ত সে স্বালুক না হয় তাহলে আপনার শৈশব কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না যৌবনে অর্থাৎ পনেরো বা বারো বা তেরো যে এক এক দেশের এক এক আবহাওয়ার উপরে বা গ্রোথের ওপরে এইটা নির্ভর করে যৌবনে পদার্পণ করার পর থেকে নি যৌবন আপনার এরপরে পোড়ো যেটাকে মধ্যবয়সী বলে এরপরে বৃদ্ধ এরপরে বয়বৃদ্ধ পুরো বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন কোথায় এই বয়সটা তুমি কাটিয়েছ যাররা যাররা করে ভালোতে না মন্দতে যেগুলি করণীয় করেছ ফরজ আদা করেছো। সুনত আদা করেছ ভালো কাজগুলি করেছ হারাম ত্যাগ করেছ মক্রুহ থেকে বা ঘৃণ জিনিস থেকে নিজেকে বিরত রেখেছিলে একটা একটা করে আল্লাহ রাবেন জিজ্ঞেস করুন ভাববেনি এত মানুষের হিসাব যিনি এত মানুষ তৈরি করেছেন সবার হিসাব না তার জন্য সবই সম্ভব আল্লাহর ব্যাপারে আমাদের আমাদের ধারণা মাপার কোন উপায় নেই এই পৃথিবীতে মানুষ দেখা যায় কিছু মানুষ আছে যাদের জীবনটা ভালো কাজে আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটা খারাপ কাজে আর কিছু আছে মানুষ মধ্যখানে ভালো মন্দ মিক্সড এর আবার দুই প্রকার এক প্রকার যাদের ভালোটা বেশি মন্দটা কম এর উল্টো যার মন্দটাই বেশি ভালো আছে কিন্তু অত্যন্ত স্বল্প কম আপনি কোন গ্রুপে একবার হিসাব করুন পুরো জীবনটাই আপনার ভালোতে কেটেছে এই পর্যন্ত আর বাকি জীবন থাকবে ভালো কাটবে নাকি আপনার পুরো জীবনটাই খারাপের মাঝে অন্যায়ের মাঝে হানাহানি মারামারি চুরি ডাকাতে মিথ্যা উল্টোপাল্টোর মধ্যে কেটে গেছে নাকি মধ্যখানে আপনি আর মধ্যখানেই যদি হন ভালোটা বেশি না মন্দটা বেশি নিঃসন্দেহে যার পুরো জীবনই ভালো বা যার বেশি ভালো এদের আশা করা যায় ভালো আর যাদের পুরোটাই খারাপ আর যাদের মন্দ বেশি ভালোর চাইতে তাদেরও জীবন কি বড় কঠিন তাহলে আল্লাহ রবাহ আলমিনের কাছে কেমতে আপনার কাছে এই প্রশ্নের উত্তর না দিয়ে এক বিন্দু ডানে পার হতে পারবেন না একবার হিসাব করেন আপনার এই বয়স পর্যন্ত আপনি কি করেছেন কোথায় কাটিয়েছেন কোন কোন স্থানে যে সমস্ত স্থান আল্লাহর সন্তুষ্ট মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভালো জানা যায় ভালো বন্ধু বান্ধব ভালো বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরছেন না মন্দদের সঙ্গে ভালো কাজে ছিলেন না মন্দ কাজে ছিলেন আল্লাহর সন্তুষ্টিকাজে ছিলেন না অসন্তুষ্টিকাজে ছিলেন কোথায় আপনার এবং এই দুনিয়ায় যদি কেউ ভুলেও যান হতে পারে আপনার এখন থেকে হয়তো দশ বছর কি করছেন মনে না আসতে পারে এমন হতে পারে কিনা বন্ধ করে দাও তাহলে কেমতের দিন কিন্তু আপনার সবকিছুই মনে পড়বে একটাও ভুলে যাবেন না তার সঙ্গে তো আপনাকে আমল না দেওয়া হবে সেদিন সবাই ব্রেন সমান হয়ে যাবে ছাত্র সবাই যেহেতু পরীক্ষা হলে সবাই ছাত্র সমান হয়ে যাবেন সব মনে পড়বে আর এই জন্যে আল্লাহ জিজ্ঞেস করবেন এগুলি করছো তারা ফু বেদাম বেহীমাল আসাহাবসাহ স্বীকার করবে যেগুলি আমরা করেছি বলে যখন স্বীকার করেছ যারা স্বীকার করবে না বলবো না করি নাই তুকালিমোনা জল তাদের হাত পাখ শরীর করেছে এটা করেছে এটা করেছে এটা করেছে সব বৃত্তান্ত বলে দিবে। আপনার শরীর যেটা আপনার কাজে আজ লাগতেছে যা তাই দেখতেছেন দেখেন না যা তাই শুনতেছেন जैसा तंग प्रत्यंग आपनार बिदे आल्लर सामने सकें जरा जारा, जारा तक की उपाय भावे आल्ला अस्वीकार करी बुझी बेचे जाबल नामा देखे ना करी नहीं आल्ला तुम्हार फेस्तरा उल्टी पल्ट लिखे एगल এখানে কোর্টে গেলে বলে আমরা সবকিছু আপনার বলবে দেখো এবার বলবে হ্যাঁ বলবে তোদেরকে বাঁচাবের জন্যে মিথ্যা বলছি তোরা আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছিস ওরা বলবে দুনিয়া আল্লাহ तुम्हार अधीनस्था के दिए तई तुम क्या कर हाथ दिए अन्या कर लेना बाधा देना कराते मुख नहीं क्या दिन जी आल्ला सृष्टि कर सी दीते ही क्या मानुष के तारो बिज्ञेस भलो मंद आल्लार क्या करा शयतान क्या करहतें ना जहान नाम এই পুরো সময়টা কোথায় ব্যয় করেছো তুমি মসজিদে তোমার সময় কত অনেক মানুষ দেখা যায় মসজিদে আসে না যদিও জুমার দিন আসে সবার শেষে সবার শেষে মানে একামত যখন হয় আর কি বা অনেক সময় হয়তো তকবির তাহারিমা হয়ে গেছে এরপরে শুধু ইমাম সাহেবের একদিকে সালামের আগে আর একদিক মসজিদের বাইরে কোথায় অর্থাৎ সবার শেষে সবার আগে কোথায় ছিল কি কর্তুক সময় দিয়েছিল একদিন আসলে তিন দিন নাই অনেকে এখানে আছে রাগ করবেন না তার মন মতো কথা হয় না জানা আসে না তার বাবদারা যা করেছেন ওস্তাজিরা যা বলেন বাজারে বই পত্রে যা পান তার সঙ্গে মিলে না তাই এরা হল মন মানুষ। মনের পূজা করে এরা মনের মতো এটা ইমানের সঙ্গে সম্পর্ক দিন কার সঙ্গে সম্পর্ক ইমান ইমান আপনাকে ভালো মন্দ বুঝাবে নাফস তো আপনার দুশ্মন নাফস আপনার দুশ্মন না দুশ্মন दुश्मन कखनर कल्याण चाहिए मंगल बंधुगण हिसाब करते हैं सारा दिन कैमने गलो बच्च केमने गलर एस त्रिस चल्लिस पंचाश की कथा कि आनी रात शुए हिसाब करें देखें सब चले आसब आज छोटक স্বাধীনতার যুদ্ধের সময় কয়েকদিন আগে কথা বলি আমি আমার কথা বলি বাড়িঘর ছেড়ে আমরা চলে গেছিলাম রাজশাহীতে তখন বয়স ছয় বছর ওই বয়সের যত বন্ধু বান্ধব হঠাৎ করে কি মনে হলো একটা কোনো কারণে দেখি সমস্ত বন্ধু বান্ধবের চেহারাগুলি সামনে কি কি খেলতাম খেলার মাঠগুলি জায়গাগুলি ভাবলাম আমি এখন গিয়ে কি ওই জায়গাটা চিনব জানব দেখি না অবিক মনে হচ্ছে একেবারে আমার সামনে জন্য ছবি করা সবার নাম এমনকি ওদের বাবাদের নাম ওর ভাইদের নাম সবার কথা মনে আসতেছে আমার চিন্তা হঠাৎ করে মনে পড়ল আরে এই তো কেমত আর কেমন এইভাবে মানুষের কেমতের সব স্মরণ হবে নাম আপনি কেমতের আগে হিসাব কেমতের এই প্রশ্নে উত্তর দেওয়ার আগে হলের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার এই বাড়িতে ভালো করে একটু পড়ে নেন জেনে নেন কারণ আল্লাহ রব্লা আলমিন আর হাবিব বলেন দাদা ববুনে আদান একটু স্থির থাকবে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দেবেন আন অমরি ফিমা আফনা বয়স কোথায় কাটিয়েছ দুই নম্বর প্রশ্ন ওয়ান শবাবহি ফিমা আবলা এই বয়সের মধ্যে যৌবন আছে না নাই যৌবনের স্পেশাল প্রশ্ন কারণ যৌবনের তরঙ্গে এই তকবগা রক্ত পাগলামি বয়স কোথায় কি করছ যৌবনে দহিক চাহিদা এসেছিল বৈধ বিয়ে করে পূরণ করেছ নাকি ব্যবিচারে গেছো না প্রেমপ্রীতি করে অনেকের জীবন নষ্ট করছ যৌবনের এই শক্তি এবাদতে করেছ আল্লাহর না শয়তানের এবাদত করেছ এই সময় ঘুম আট ঘন্টার জায়গায় চার ঘণ্টা পারলেও হয় তাই এই যে চার ঘণ্টা ঘুম দিয়েছ বাকি চার ঘণ্টা কি করেছো গল্প গুজব ফিল্মের সামনে নাকি মসজিদে গিয়ে নাকি রাতে উঠে তাহাজ পড়ছ কি করছো এই জন্য কেয়ামতের মাঠে আরশা আজিমের নিচে সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে ওই কঠিন দিনে তার মধ্যে একজন ওসাফ বুন না ফি আবাদ ওই যুবক যার যৌবন কাল আল্লাহব আর এবার শুধু নামাজ রোজা না আল্লাহর বান্ধা অর্থাৎ শয়তানের বান্ধা হয় নাই নান্ধা হয় নাই বউ বাচ্চার বান্ধা হয় নাই টাকা পয়সা দন দরতের হয় নাই চাকরি বাকরির বান্ধব হয় নাই ঘুমের খাওয়া দাওয়ার হয় নাই বরং বান্ধা ছিল আল্লাহ আল্লাহর নিয়ম মেনেছে চলতে ফিরতে উঠতে অনেকে মনে করি নামাজ বাস বাস এই বাদত না পুরো জিন্দগি আপনার এই বাদত পুরো আপনি বান্ধা কার আল্লাহর না নফসের না টাকা পয়সার আজ মানুষ নফসের বান্দা হয়ে বি বাচ্চার বান্দা হয়ে চাকরি বাকরির বান্ধা হয় রেয়াল ডলারের বান্দা হয় টাকা পয়সার বান্দা হয়ে ঘুমের বান্ধা আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া কার বান্ধা যার যৌবন কাল এই যৌবনের এই যৌবনে মানুষ সাধারণত যৌবনে সাধারণত মানুষ রক্তের গরমে তার্যের তাজা রক্তে জানে বামে চলে एक श्रेणी जुवक आदा चले श्रेणी जा रहा दान बिस्ट आल्ला जिज्ञेस करोवन कल कथाएं बंधु कारा छो नामा ना बेनमजीरा फिल्म जित जरा देखत ना जरा चोर डर संगे बिल समय कथाई काटत तुम्हार विचाना ही पुरो আট ঘন্টা দশ ঘণ্টা পনেরো ঘণ্টা পোলাপান গুমাতে কি ঘুমাতে ঘুমাতে ঘুমাতে নাকি না ছুটির দিন পরে ঘুম ভাঙলে এখানে মাঝে মধ্যে ইমাম সাহেব তাড়াতাড়ি খোদবাদ দিলে অনেক যুবক রাস্তাতে আস্তে আস্তে ওই দিক দিয়ে ফিরে যায় বাড়িতে আবার ঘুমাই জুমা পড়ে শেষ আর কি নামাজ কোথায় তোমার এই টাকার জন্যে अर्थर जमे चाके कट क्या जौवन जुवक मारा युवक ध्वस कर अपन शुद्ध जौन विषय प्रचार कर चार मिलियन छय लाख मीडियाइट क्या करते शुद्ध क्या की जौन सूची सऊदी आरोप कौन देश तो नष्टा जख बस उठतम वायगे देखत बस पकेटे एक, एक कुरान हाथे नहीं पड़ते बसा बोलते প্রত্যেকের হাতে একটা করে মোবাইল একটা না দুইটা তিনটা রাস্তায় খোদবাহ হচ্ছে আজান নামাজ হচ্ছে যাচ্ছি ভাই এখানে তাস খেলছো গান বাস চলো নামাজে যাই আপনারটা দেখেন চিন্তা করে দেখেন যুবকদেরকে आज ठेले दिए जान नाम पथे शय पथे ठेले आज समाज पर एक जो युवक के बोलो मुरब्बी क्यों तो लज्जा करत ठीक है तो आप देखेंपनार ना कि फजर नाम आ कवक मुस्जिदा आज कय युवक आज कुरान तेल करते কজন যুবক তার আর চক্ষ থেকে বাঁচাতে পারে তখন দেখা যাবে অনেকে বলে এখন যুবক আছে হজ করে হজ রাখতে পারবা এখনই নমাজ ধরে কিনা হজ পারবা এখনই দায়ী রাখলে তো বিয়ে হবে না সুন্দরী বউ পাবে না কিছু যৌবনের ব্যাপারটা মানে হিসাবে নাই যৌ বনে আশ্চর্য যুবক মুখে দাঁড়িয়ে রেখেছে আশ্চর্য জানো এখন হারাল হারামাজে আশ্চর্য আশ্চর্য যুবক মানুষ বস হয়েছে নাকি আপনাদের বলছিলাম যে পোলাই দাড়ি রাখছে মায়ে কইছে সে দাড়ি না কাটলে বাড়িতে আসবি না উজবিল্লা এই সমস্ত জাহান্ন মের দিকে ঠেলে দেওয়া বাপমা যদি হয় তাহলে সেই যুবকের কি হবে আর শুধু সমাজ আজ পরিবার কাফেররা ইহুদি খ্রিস্টানরা বাবা মা মুসলমান নিজের ছেলে মেয়েকে দিনের পথে আজ অনেক মেয়ে মার সঙ্গে যুদ্ধ করতে হয় বোরকা পড়বে মেয়ে বোরকা পড়তে চায় মা রাজি না স্ত্রীর বোরকা পড়তে চায় স্বামী রাজি না দুনিয়ার আশ্চর্য যৌবন কাল ফিমা আছে কোথায় তুমি নিয়োজিত করেছিলে তোমার এই যৌবনের অন্য রক্তের টকবগা শক্তি যখন তোমার একক্ত খাইলেও চলত না খাইলেও চলত ঘুমালেও চলে না চলে বুড়ো মাস না ঘুমালে সকালবেলা উল্টে পড়বে পড়বে না যৌবন একদিন না ঘুমালে মাঝ মুশকিল একক না খাইলে সমস্যা নেই ঠান্ডা গরম বুঝে না তাহলে এই যৌবনে এই জবন দিয়েছে কে আল্লাহ দেয় নাই এই জবন আল্লাহ দিয়েছেন এই জবন কি আল্লাহর কাজে আল্লাহর দিনে আল্লাহর এবাদতে ব্যয় করেছ না শয়তানের ইবাদতে জাহান নামে কোথায় আল্লাহ জিজ্ঞেস করবেন পুরো বয়স থাকবে তার মধ্যে যৌবনকে আবার আলাদা করে স্পেশালে স্পেশাল ভাবে কি জিজ্ঞেস করা হবে এ আল্লাহ বর্তমান যুবকদের অবস্থা দেখে যা হয় কেমন দিন তাদের উত্তর দেওয়া বড় কঠিন এই জন্য যৌবন কালটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন আল্লাহর এবাদতে রাখতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনি ইনশাল্লাহ বাকিটা চলে যাবে কারণ যৌবনে সে মিসগাইড হয়ে গেছে খালাস আজ পোলাপানকে খেলাধুলা দিয়ে আজ এক সময় পুরুষরা খেল তখন মেয়েরা খেলে সেদিনকে একটু খবর দেখতেছিলাম তো হাডুডু খেলার আমরা বললাম সেদিন পরে যে বসেছিলাম কি ছেলেরা সাঁতার দেবে মেয়েরাও সাঁতার দেবে ছেলেরা হাডডোর খেলবে এরাও এরা ফুটবল এরাও ফুটবল এরা ভলিবল এরাও ফুটবে এরা ক্রিকেট এরাও ক্রিকেট মহিলারা খেলনা খেলে না জানা এবার খেলে লা হাবোলা বাংলাদেশের কয়জন মহিলা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার আছে হ্যাঁ আছে জানা মতো আপনাদের সোজা আরবে দেখেন তো কতটা মহিলা ইউনিভার্সিটির মহিলা চ্যান্সেলার ব্যাংকের ম্যানেজার কয়জন আছে বাংলাদেশে দেখেন তো সৌদি আরবের ইসলাম মহিলাদের প্রত্যেকটা শাখার তাদের ইয়ে বাংলাদেশে মহিলা। ওদের সেকশন ভিন্ন পুরোটাই সম্পূর্ণ ভিন্ন কাজী মহিলাদেরকে সম্মান দেওয়া হতো না হয় নাই একটা অফিসে মহিলা ছোট কাটো ওই ইয়া আগে দেখতাম ইয়া করতো টাইপ টাইপিস্ট এখন হয়তো একটু কিছু কিন্তু এখানে পুরো ওদের বিষয়টা যখন ভিন্ন করে দেওয়া হয়েছে সব ক্ষেত্রে পুরুষরা যেমন ওরা তেমন পেয়েছে না পাই নাই তো তাতে মান বেড়েছে না কমেছে ইসলাম কমিয়েছে না ওর উঠিয়েছে যারা বলে না তাহলে আজ যুবক যুবতীদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সিলেবাস নষ্ট করে নাস্তিকের সিলেবাস দিয়ে এদেরকে বিভিন্ন ধরনের ইজম ঢুকিয়ে দিয়ে আজ যৌবনকাল বড় কঠিন দেখা যায় আমার দেশে বুড়ো মরতে ধরে তখন একটু মসজিদে আশ্রয় করে তাই যৌবনকালের হিসাব কে দিবে পা হয়ে যাবে বড়কালে কালেই শেষ তাই যৌবনকাল এর হিসাব আর আমি তো বলি আমাদের দেশে মরে গেলে আর কেউ খারাপ থাকে না মরে গেলে লোকটা কেমন ছিল বলেন সবাই ভালো ছিল আমাদের এক শ্রেণীর ভাড়াটিয়া হুজুরা এই ভাড়াটিয়া কাজটা করে বলেন সবাই ভালো ছিল করে মরে যাওয়ার পরে কেউ থাকে না কমরেড হুজুর পাওয়া যায় মরে গেলে তার নামে ত্রিশ পরা কোরআন খতম দেওয়া হয় বেটা ওর জীবনে কি করছে এর খবর নেই হালাল না হারাম যাইজ না না কি ছিল দেখা দেখি নেই কিছু ঘুষ দিয়ে পার হয়ে চাই দুনিয়া যেমন ঘুষ চলে বুঝি হুজুরকে দিয়ে পিওনকে দিয়ে ঘুষ দেয় না এরকম হুজুরকে দিয়ে আপনারা ঘুষ দেন আল্লাহকে না উজবিল্লা এই সে আল্লাহর কাছে ঘুষ দেওয়ার জন্য এক শ্রেণীর হুজুররা বসে আছে খবরদার নিজের হিসাব নিজে দিতে হবে যৌবনের তার্য আপনার যার্রা যার্রা করে হিসাব হবে যৌবনের 30 বছর চল্লিশ বছর কয়েক নামাজ পড়েছিলেন আর কত ছেড়েছিল জামাতে না জামাতে না হালালে না হারামে সময় কোথায় গিয়েছিল ভালো না মন্দ ইত্যাদি যাররা যার রাখুন হিসাবিত বন্ধুগণ উপায় নেই নড়ার এরপর আল্লাহ রবাহ আলমিন অর্থনীতি নিয়ে দুইটা প্রশ্ন করবেন অমিম্মা আলি হিমিন অর্থ উপার্জন কিভাবে করেছিল আর কিভাবে ব্যয় করেছিল অর্থ নিয়ে আজ অর্থ নিয়ে মানুষ পাগল অর্থের পিছনে মানুষ যেভাবে এখন ছুটতেছে বলছে টাকা পয়সা হলেই বুঝি শান্তি হয়ে যায় শান্তি টাকা পয়সাতে নয় ধন দৌলাতে নয় সুন্দরী নারী আর লেটেস্ট মডেলের গাড়ি আর বাড়িতে নয় শান্তির মালিক যিনি মহানব্য আরামিন তার সঙ্গে যার সম্পর্ক তারই আসলে শান্তি অর্থ উপার্জন কিভাবে করেছিল তিন নাম্বার প্রশ্ন আর কোথায় ব্যয় করেছিল এক্ষেত্রে মানুষকে কয়েক ভাগে ভাগ করা যায় কিছু মানুষ হয়েছে যাদের আয়ো হালাল ব্যয় হালাল আয় ব্যয় দুটাই হালাল এবং এই মানুষ বর্তমানে পাওয়াকে কঠিন অত্যন্ত হাতে গোনা কিছু মানুষ পাওয়া যার আয়ো হালাল ব্যয় হালাল আয় আল্লাহর নিয়মে ব্যয় আল্লাহর নিয়মে हाथे गुनाश करते गाचा पचाई करते गुतरे गमुक हाँ तोल्ला को तो नामी तो तो। तो मुखे दाड़ी को हाफिज आज ऐसे माध्यम पड़े उमुक तुमुक कह अपनी ना बोले कि भाई तो क्या शोधर এমনে এমনে। সুদ সরাসরি না খেলে আজ সুদের ধোঁয়া থেকে বাঁচা বড় কঠিন বিভিন্নভাবে বরং সুদ খাওয়া হালালের এখন ফতোয়া দেশেন মতো। যেখানে সুদ জুয়া এবং ধোকা ব্যবসা হারাম হওয়ার জন্য এই তিনটা মূল কারণ এবং অজ্ঞতা সুদ জুয়া ঢোকা অজ্ঞতা ব্যবসা হারামের কতগুলি কারণের মধ্যে মূল এর কারণেই কয়েকটা সবগুলো আছে এর পরও ওস্তাজির অভাব নাই মুফতির অভাব নাই ফতুয়া দেওয়া এবং নিজেরা এবং তাদের সাগরদের মরিদদেরকে ওইখানে যোগ করে দেওয়া এর চেয়েটা আর কি হতে পারে আজ হারাম ব্যবসায়ী ইনকাম জিজ্ঞেস করা হবে ইনকাম ডান হাতের না বাম হাতের সাদা টাকা ছিল না কালো টাকা এখন কালো কালো নাকি সাদা টাকা করা যায় তাহলে এক শ্রেণীর মানুষ যার আয়ো হালাল ব্যয় হালাল উসমান রাজিয়াল আনহু আয় হালাল ছিল না ছিল না ব্যয় আউবাকর রাজিয়াল আনহু নাম ইমাম আজম আবুফ রহমতুল্লা আলাই কি মনে করেন আপনারা এইভাবে বর্তমানে তালাস করা বড় কঠিন আমি হারাম খাই না কারণ তার হারাম খাওয়ার কোনো সুযোগ নাই। উনি হারাম খাই না কারণ হারাম খাওয়ার কোনো সুযোগ নাই। উনি বড় খতিম ইমাম ওনার হারামেরার কি আছে তাই মিলাদ করে যে টাকা নাই। কুলখানি করে টাকা নেয় ফাতেখানি করে টাকা নেই তাবেজ বিক্রি করে টাকা নেই তার তমুক তারপর বিভিন্ন ইন্সুরেন্সের সদস্য বানাই দেয় এগুলি থেকে হয় এসব হারাল হয়ে গেল আল্লাহ কেমতের দিন তৃতীয় প্রশ্ন আর চতুর্থ প্রশ্ন মিনি আজকে ব্যবসা মাল হলো চাইনা লেভেল উঠাই দাও বসাই দাও ইউকে উঠাই দাও বসায় দাও কি ইউএসএল এখানকার সম্ভব হতো লেবান সিরিয়া তুর্কি এক একটা মাল এক এক দেশের সুনাম আছে না নাই বেস লেভেল চেঞ্জ করে দাও যা হয়ে গেল আজ हाल उपार्जन हालल आय हालाल व्यय जिज्ञेस कर आय हराम व्यय तो हराम तीन नम्बर जार आय बस हालाल कि ठीक ए भाव ব্যয় হয়তো বেশিরভাগ হালাল কিছু কিছু হারাম এর বিপরীত যার আয় হয়তো বেশিরভাগ হারাম কিছু হালাল ঠিক ব্যয়টাও বেশিরভাগ হারাম কিছু হয়তো হালাল আজ মসজিদ তৈরি করা হয় না হয় না পাঁচ টাকা দিয়ে রাস্তায় বসে গেলেন বাবারা মসজিদ ঘর বানাও যে মসজিদ ঘর বানাবে আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে এক টাকা জান ধরিবে জান্নাতে মকাম। সুদঘর ঘুষখর ব্যবসায়ী বাটপাড় শৈতান সব রকম টাকা মসজিদ আজকাল দেখা যায় মসজিদ বানা এরিক মসজিদ মজা করতে হবে টাইলস বসাতে হবে রংচ করতে হবে অমুক তমুক টাকা কার আরে জাহেলিয়াতের জামানায় যখন কাবাঘর বানিয়েছিল কাফের মুশ্রেকরা তখনও তাদের হালাল টাকা যথেষ্ট না থাকার কারণে অর্ধেক বানিয়েছিল অর্ধেক বানাই নাই দেখেন না কাবাঘর প্রায় তিন ভাগের এক ভাগ বানা হয়নি। যেটা ঘেরা আছে হাতিম হাতিম বলা হয় আর এখন হালাল হাম না কারণ একটা মসজিদ হল ওইখানে একজনের ইমামতি হবে একজনের মহাজিনী হবে আর তিন চারজন বাটপাড়ের কি হবে মসজিদ কমিটির দায়িত্ব পেয়ে যাবে মাতামপুরি করার সুযোগ হবে এরপরে ভোট ইত্যাদি ইত্যাদি আজ আই এবং ব্যয়ের হালাল এবং হারামের মশালা বিষয় বড় কঠিন কেমন জিজ্ঞেস করবে ফিমা মা মিনাই কিভাবে উপার্জন করেছিল বলো আলাল্লাহ হারামি মা আনতা কোথায় খরচ করেছিল বলো তাহলে কেউ যদি চুরি করে টাকা দিয়ে মসজিদ বানাই হয়ে যাবে হবে ইনকাম করে ঘুস খেয়ে দান করে দিল হবে না হারাম খাইলে যেই শরীরটা হারাম খেয়ে বাড়বে সেই শরীরটা ঠিকানা কোথায় আর জান ফেল না পাস ফেল উত্তর দিবে কিভাবে অসম্ভব তাহলে কেমন হবে অর্থ আজ বর্তমানে অর্থের মানুষ পাগল পড়া সোনার হরিণ ধরার জন্য ব্যস্ত অ্যাস্ত নস্ত হারাল হারাম কিচ্ছু বুঝে দিন রাত কিচ্ছু বুঝে না তাই এই অর্থ আপনার কেমন দিন উত্তর দিতে হবে কোথা থেকে ইনকাম করেছে কোথায় ভাই করেছে আই ভাই খাত বুঝাবো এরপরে সর্বশেষ যেটা প্রশ্ন হবে ও মাদা ফি মালে জ্ঞান সম্পর্কে শিখেছিলে কি আমল করেছিলে কি। কিছু জানা ফরজ কিছু জানা কি আপনার প্রতিদিন নামাজ পড়তে হবে তো নামাজে যে দোয়া কালাম শিখা ফরজা ফরজ না উজু করা শিখতে হবে ফরজা ফরজ না গোসল করা শিখতে হবে না ফরজা ফরজ না হালাল্লা হারাম ব্যবসা করছেন দৈনন্দিন শিখতে হবে যাই না যে হালাল্লা হারাম তবে কিছু আছে যেটা আপনার সঙ্গে সম্পৃক্ত সেটা ফরজ আইন আপনার হজ ফরজ হয়নি হজের আইন আপনার শিক্ষা ফরজ না হজ ফরজ এই না যে বাংলাদেশের মোয়াল্লিম নিয়ে চলে আসবেন চলেন হুজরে জানলেই হবে লা আপনার প্রতি ফরজ সঠিকভাবে জানা জাকাত ফরজ হয়েছে জাকাতের নিয়ম জানা শিক্ষা ফরজ ইচ্ছে মতো জামুন তামনকে বাইর করবেন না হবে না তাহলে যেটা মানুষের যার সঙ্গে সঙ্গে যেটা সম্পৃক্ত সেই জ্ঞান শিখা কি ফরজ ফরজা আইন আবার কিছু আছে ফরজে কি ফায় মুসলিম সমাজে জন ডাক্তার দরকার দশজন ডাক্তার বানানো ফরজে কি ফায়া মানে দশজন শিখলে বাকিরা পাপমুক্ত কেউ শিখবেন না ইউদি খ্রিস্টান দেশে আপনাকে ডাক্তারই করতে হবে না দশজন ইঞ্জিনিয়ার দরকার दस जन समर दरकार दस जन राजनीति दरकार दस जन अर्थनिविद दरकार दस जन आल मुफ्ती दरकार दस जन हाफेज दरकार दस जन जुड़ी मन करें दस जन पांच जन बाकी क्ष का, चलाजा केफाया बोले मान जथेष्टफा मान किते किसु लोक शिखले बपमुक्त हो क्यों ना शिखले सबाई पापुक्त हो फरजे केफाए तो दूर बेपार আজ পর্যন্ত উজু সঠিক করে করতে পারে না অনেকে উজা করতে জানে না নামাজ পড়তে জানে না হালার আলাম বুঝে না খাওয়ার আদব বুঝে না ঘুমের আদব জানে না বাবা মার সঙ্গে আদব বুঝে না স্বামী আদব বুঝে না ছেলেমেয়ের সঙ্গে বুঝে না বন্ধু বান্ধবের বুঝে না কোনো হক কার হক এর আগে আপনার বলছিলাম দশ শ্রেণীর হক আছে না আল্লাহর হক রসুলের হক মা বাবার হক স্বামী হক সন্তানদের হক आत्मस्वजन हक पड़ा साधारण मुसलमान से जहां नाम एर खबर और फर्जा आईन से तो खबर नहीं कैम तदम जिज्ञेस करे শিখলে কত আমল করেছিল কি করেছিল যারা সঠিক জানে সঠিক আমল করে এবং এই সঠিকটা অন্যকে জানা এবং আমল করার চেষ্টা করে এগুলো এক প্রকার মানুষ যারা কোরআন এবং বিশুদ্ধ আদিশের আলোকে জ্ঞান শিখে বুঝে দেখা দেখি আর বইপত্র বাজারের না খানকার আর মুক্তমুখ তৈরি করে না বরং আল্লাহর রাসুল সাল্লাম যা রেখে গেছেন সেইখান থেকে জ্ঞান আরোহণ করে সেখান থেকে হালাল হারাম জানে মকসুল মমিনের হালাল হারাম না আর মকরু এটা ও হাম মকরু ওটাও মকরু ওটাও মকরু এই সঠিক জানে সঠিকটা নিজে আমল করে এবং এটা আরো জনকে জানানো এবং আমল করার কি করে রাওয়া দতির কাজ করে এর প্রথম গ্রুপ সন্দেহেরা কি উত্তর দিতে পারবে পারবে না পারবে না এটা কাজ ছিল নবীর রসুলদের সিদ্দিক সুয়াদা সলহিনদের দুই নম্বর যারা সঠিকটা জানে যারা সঠিকটা জানে এবং নিজে আমলও করে অন্যকে হয়তো বলতে পারে না অন্যের কাছে বুঝাতে পারে কিন্তু নিজে सठीक जेनेल तब जदि अन्न के पोचब मत तर क्षमता थे बुद्धि था स्त्री ऐले मे जो बोझाना सम्भव ना कर जवाब दिए करते क्यों तुम्हें यहा जा तुम्हारी शिखाते हैं नाम स्त्री बेनमज सारा जिंदगी कोई परिनाम निजे नाम ऐलान पड़े ना ওই ছেলেটা কি হুট করে লাভ দিয়ে বড় হয়ে গেছে স্ত্রী আপনার সঙ্গে তিরিশ বছর ধরে ঘর সংসার করছে আজও সে চুরা ফাতেহা পড়তে পারে না আপনি মাসা কালী সাহেব হাফেজ সাহেব আপনার দায়িত্ব আপনি অবহেলা করেছেন কি উত্তর দেবেন কারণ জ্ঞানের নিজে যেমন আমল নিজে যেমন জানা অন্যকে জানানো আমল করেন এটাও আপনার একটা দায়িত্ব কর্তব্য তিন নম্বরে যারা সঠিক জানে কিন্তু উল্টা চলে আবু আবু জাহাল জানত ফেরাউন জানত ভালো করে জানত সঠিকটা জানে কিন্তু উল্টা চলে ইহুদিদের তাওরাতের হাফেজ বড় বড় আলেম উল্টা পাল্টা বড় লোকরা একটা করলে একটা ই। मान हुआ मानुषे बुझे सठी मिलदा जाने तबिज बिक्रीज नहीं मशेल बुझे सही जही बुझे जाल मौजू बुझे किन्तु स्वार्थर जन्को से जान क्यों अमल करना पास करबे ना फेल कर, फेल कर चार नम्बर अनेकलना सुन्नत बेटा जा खालीटा शिक्षा हुई बुझेना কোনটা সহি কোনটা সহি বুঝে না কোনটা হালক করো তাহলে আপনি না জেনে বুঝে করবেন রুজালিন যারা জেনে করে না এরা মাকদীন জানে না কিন্তু অনেক আমল করে যাই যার ফলে দেখা যায় সব আমলগুলি কি হয় বিদাত না শিখ মিশ্রিত নাই কুপুর মিশ্রিত নাই তারা নষ্ট তার ইমান নষ্ট হয়ে গেলে কোনো আমলই কবল হবে না আমল কোবল হওয়ার জন্য তিনটা শর্ত না সঠিক ইমান আল্লাহর জন্য রসুলের তরিকায় এরা আটটা অবস্থা দাঁড়াবে তার মাত্র একটা অবস্থায় আমই কোবল হবে বাকি সাত অবস্থায় কি ক্রস সাত অবস্থায় কি ক্রস আমার মনে হয় সম্ভবত একটা বই আমাদের আলোচনাটা আসছে এই সাতটা অবস্থা আটটা অবস্থা যাই না কোনটা বইয়ে দিয়েছি শিরিক সম্ভত এই বইটাতে না আট অবস্থার মাত্র এক অবস্থা আমল কবল হবে আর সাত অবস্থায় ক্রস আপনি কি একে আছেন না সাতের কোথাও আছেন খবর আছে এরপর গ্রুপ হল জানি না আমল করি না এর সংখ্যা এখন কিচ্ছু জানা না আরে তা আগে পলাপন কিছু শিখত জানতো দু চারটে কালো মিটার কর্ম পড়ত এখন দেশ থেকে যখন আগে আসতো তার কমপক্ষে একটা বই তো এই দিনই বই আসতো এখন আসলে সিডি মিডিয়া নিয়ে আসে বাংলাদেশের আরো কি গান গাজনা কি নাচ গানা সেগুলো নিয়ে এসে বলে এখানে সাপ্লাই করে করে না করে না জানি না করি না এই গ্রুপের সংখ্যা এই সংখ্যা আর ছয় নম্বর গ্রুপ জানে না আমল করে না যারা জানতে চায় क्यों जाओ अनेक पुल क्यों जाओ जरा इमिक सेंटर आस्था निषेध कर আমি আপনাদেরকে সবসময় বলেছি আমাদের শিখানোর মধ্যে কোনো বলতে থাক বলেন আসেন যে কেউ আহলান সাহলান মার হাবা আমরা শিখতে চাই সঠিকটা নিতে চাই সঠিকটা জানাতে চাই আমল করাতে চাই এবং এটাই হলো এক নম্বরের এবং আল্লাহর কাছে আমরা এই আশাই রাখবো যে প্রতিটি মুসলমানের এই গ্রুপে থাকা উচিত আমি সঠিক জানবো সঠিক আমল করবো এই সঠিকটা অন্যের কাছে পৌঁছাবো আমি চেষ্টা করবো ঝগড়া ফসাদ করে না আর ফতুয়াবাজ করে না আর কাফের আর জাহান্নাই বানিয়ে না আর দল গ্রুপ করে না আল্লাহর আল্লাহর বান্দাবের জন্য বান্দা বানাবে বানাবের জন্যে কোন গ্রুপের দলের আর কোনো কোনদাবানের জন্য না তাহলে জানা কি জেনেছ আর কি আমল করেছ প্রথম শ্রেণী ইনশাল্লাহ তাদেরকে তারা উত্তর পারবে ঋতু শ্রেণী যারা নিজে আমল অন্যকে বলার মতো তার যোগ্যতা ছিল না করেছে এরা চার গ্রুপ যারা জেনেছে আমল করে যারা না জেনে আমল করেছে আর যারা আমল করে নাই যারা আমল করে নাই যারা জানতে চেয়েছে যারা শিখতে চেয়েছে অন্যকে বাধা এদেরকে ধমকি এদের প্রতি আক্রমণ করে এদের প্রতি জুলম করে এই চার গ্রুপ ক্যামতের দিন যখন প্রশ্ন করা হবে কি শিখেছিলে কি আমল করেছিলে করতে পারবে করেছি না এই জন্য বন্ধু আসুন ক্যামতের এই পাঁচটি প্রশ্নের উত্তর এই দুনিয়ায় এখনই ঠিক করে নেন তাহলেই পাশ করা সম্ভব আর নইলে না আবারও ফিরে যায় আমরা হাদিস তাই আবদুল্লাবিনাজিয়াল তালাম থেকে বর্ণিত তিনি বলেন তিনি রাসুল্লাহাম বর্ণনা করেন রাসুল আসালাম বলেছেন ক্যামতের মাঠে করবে না আল্লাহ সামনে থেকে যত পাঁচটা দেবে এক নাম্বার তার পুরো বয়স কোথায় কাটিয়েছ কিভাবে কেমনি ভালো ইত্যাদি এরপরে যৌবন স্পেশাল প্রশ্ন এরপরে অর্থ কিভাবে উপার্জন করেছ এবং কোথায় ব্যয় করেছ ज्ञान की चर्चा करें करे, और एक हालिस मन पड़ लदिव शेष करते चेहराम अर्थ उपार्जन आय व्यय क्षेत्र आल्लाबी एक हालिस बोलने मानूष चार प्रकार प्रथम प्रकार जल्लाह ज्ञान दिए अर्थ दिए सठिक ज्ञान दिए अर्थ दिए तठिक ज्ञान दिए हालाल उपार्जन कर सठीक ज्ञान दिए हालाल व्यय आय व्यटाई ठीक দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে কিন্তু অর্থ দেয় নাই জ্ঞান দিয়েছেন কিন্তু অর্থ দেয় নাই আছেন এমন মানুষ এই বেচারা ভাবে যদি আল্লাহ ওই ব্যক্তির মতো আমাকে অর্থ দিতে আমি ওই ভালো কাজগুলি করতাম আল্লাহ বলে হুমা সাই নেকিতে সমান দুজনই কি নেকিতে সমান একজন সঠিক জ্ঞান দিয়ে আয় করেছে হালাল ব্যয় করেছে হালাল আর একজনের সঠিক জ্ঞান ছিল ভালো ইচ্ছা পোষণ নিযত করেছে খরচ করেছে ভালো পথে আর একজন শুধুমাত্র নিযত করেছে এই জন্য দুজনেই কি সমান নাকি পাবে আল্লাহ হয় তৃতীয় ব্যক্তি যাকে আল্লাহ অর্থ দিয়েছে জ্ঞান দেয় নাই অর্থ দিয়েছে আজই উপার্জন আয় করেছে হারামে ব্যয় করেছে হারামে টাকা দিয়ে খুন করেছে টাকা দিয়ে মেরেছে পিটেছে ইত্যাদি হারাম আজত হারাম কাজ এর পাপ হবে না হবে না চার নাম্বার একে আল্লাহ জ্ঞানও দেয় নাই অর্থও দেয় নাই এবার ভাবতেছে ওই যে লোকটার শুধু অর্থ আছে জ্ঞান নাই হারামে যে আমি যদি পাইতাম তো আমিও বেটারে পিটতাম হেরে মারতাম হেরে খাইতাম হেরেই করতাম ওই সেই মানে এই তৃতীয় ব্যক্তির যে অন্যায়ের পথগুলি সে নিয়ত করে আমার থাকলে আমি অর্থ দিয়ে এগুলি দেখে ছাড়তাম হোমাওয়রা দুইজন পাপে সমান একজন তার জ্ঞানবিহীন এই অর্থ দিয়ে যত অন্যায় অবিচার করেছে আর একজন জ্ঞান অর্থ কিছুই নেই শুধু নিয়ত করেছে আমার থাকলে আমিও করতাম এই ব্যক্তি কই দুইজনের সমান পাপ হবে নজবাহ আল্লাহ নিজের বয়স হিসাব করেনি দুনিয়াতে যৌবনটাকে কন্ট্রোল করি অর্থ উপার্জনের আয় ঠিক করে নি আর জ্ঞান অর্জন করে সঠিক আমল করে অন্য জানানো আমল করাবের চেষ্টা করি কেমতের মাঠে যেন আল্লাহ আল্লাহ আমাদের এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া সহজ করে দেন আমিন আল্লাহ আমাদেরকে সেই প্রশ্নের উত্তর প্রস্তুত করার জন্য আল্লাহ আমাদেরকে সর্বাত্মিক সর্বাত্মকভাবে সহযোগিতা করেন আমিন আকুলক ইহদাফুল মাহমদ আজমাইন আসালামুক মরমতুল্লাহ ববরকাত